যেখান থেকে পিস টিভি বাংলার আল কুরান ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা পূর্ববর্তী পর্বগুলোতে আল কোরআন করিমের অসিহত গুলো পর্যালোচনা করছিলাম দেখেছি আরবের কাগণ তারা আল্লাহ একমাত্র করতো আল্লাহ অনেক বিষয় আল্লাহর দিনের ভিতরে ঢুকিয়ে মনগড়া গড়া আনুষ্ঠান সর্বস্ব ধর্ম বানিয়ে নিয়েছিল তাই আল্লাহ তালা ইসলামের দিনের মূল বিষয়গুলো দিক নির্দেশনা দিয়ে কোরআন করিমের সোর আন আমের একশো একান্ন তিপ্পান্ন আয়াতে কিছু ওসিয়ত কিছু নির্দেশনা দান করেছেন এই নির্দেশনাগুলো কোরআন করিমের সর্বত্রই রয়েছে আমরা এই নির্দেশনাগুলো থেকে প্রথম নির্দেশনা শির বর্জন করা আলোচনা করেছি দ্বিতীয় নির্দেশনা পিতামাতার মাতার আমরা আলোচনা করে চলেছি সম্মানিত দর্শক গত পর্বে আমরা আলোচনা করেছিলাম পিতামাতার মাতার তাদের সাথে সর্বোত্তম আচরণ শুধু নিয়ে আসে না দুনিয়াতেও আনে না দুনিয়াতেও অকল্যাণ বই আনে আমরা দেখছিলাম আল্লাহ রসুল সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন যদি কেউ চায় যে তার আয়ু বৃদ্ধি পাক রিজিকে বরকত হোক সেজন্য পিতা এবং পিতামাতার মাতার মাধ্যমে যে রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনদের পেয়েছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখে অন্য হাদিসে করে তাদের সাথে আল্লাহ রসুল বললেন একমাত্র দোয়া ছাড়া তগদির পরিবর্তন আর একমাত্র বলছেন যে যদি কেউ তার আয়ুকে বৃদ্ধি করতে চায় রিজি বরকত দিতে চায় সেজন্য তার পিতামাতার মাতার সুন্দর করে করে আর তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সম্মানিত দর্শক পিতামাতার অবাধ্য হওয়া খুবই জঘন্য কাজ আমরা জেনেছি আরো জঘন্য হলো পিতামাতাকে কটু কথা বলা গালি দেওয়া আল্লাহ রসুল সাল আলী আসালাম মহা কবিরা গুনা উল্লেখ করতে যে বললেন মহাকবিরা গুনার অন্যতম হলো পিতামাতাকে গালি দেওয়া স্বভাবতই পিতামাতাকে গালি দেওয়ার কথা সাহাবাহামগণ কল্পনাই করতে পারেন না অধিকাংশ বিবেক সম্পন্ন মানুষই কল্পনা করতে পারেন না তারা জিজ্ঞাসা করেন ইয়া রসুলাল্লা কেউ কি পিতামাতাকে গালি দেয় তখন তিনি বললেন যখন কোন ব্যক্তি অন্যের পিতামাতাকে গালি দেয় অন্যকে কে মা বাবা তুলে গালি দেয় তখন সে প্রতিশোধ নিতে তার পিতামাতাকে গালি দেয় তাহলে সম্বন্ধিত দর্শক অন্য কাউকে পিতামাতা তুলে গালি দেওয়া অন্য কাউর পিতামাতাকে গালি দিয়ে নিজের পিতামাতাকে গালি খাওয়ার যে ব্যবস্থা এটা একটা মহাকবিরা গোনা কিন্তু দুর্ভাগ্য বর্তমানে আমাদের সমাজে অনেকে দিচ্ছেন আর আল্লাহ অভিশপ্ত আল্লাহ যে পিতা মাতাকে গালি দেয় সম্মানের দর্শক পিতামাতার মাতার অবাধ্যতা হওয়া যেমন পিতামাতার খেদমত করা আল্লাহ তালার প্রিয়তমাদত শুধু তাই নয় কোরআন থেকে আমরা দেখতে পাই পিতা মাতার তাদের সাথে সর্বোত্তম আচরণ করা এটা ব্যাপারে কোরআনের আয়াত দেখতে পাই তিনি আল্লাহ করতেন আল্লাহ আমাকে মাফ করে দেন আমার পিতা মাতাকে মাফ করে দেন আমার বাড়িতে যে ইমান নিয়ে প্রবেশ করেছে তাকে মাফ করে দেন সকল মোমেন মোমেন দেন তাহলে নিজের পরেই মোমেন মোমেনা হয়তো এসে যেত যে তার পিতামাতা মোমেন মোমেনাথ হতেন তারপরও বিশেষ করে পিতামাতার কথা উল্লেখ করেছেন ইব্রাহিম আলি সালাম পিতামাতার জন্য দোয়া করতেন তবে যখন তিনি নিশ্চিত হলেন তারা কুফরি অবস্থায় চলে গেলেন তখন তিনি দোয়া করা বন্ধ করে দিলেন আল্লাহ আল্লা কোরআনকে বিভিন্ন স্থানে এটা বলেছেন আমরা হজরত সুলাইমান আলী সালামের বিষয়ে কোরআনের আয়াত দেখতে পাই তিনি আল্লাহর কাছে কথা আল্লাহ কোরআন কে রেমেব উল্লেখ করেছেন ইব্রাহিম আলী সাল্লাম বৃদ্ধ বয়সে তার সন্তান লাভ করলেন ইসমাইল সেই সন্তান যখন হাঁটতে শিখলো পিতার সাথে একটু বড় হলো পিতার অন্তরের শান্তি পিতা তাকে বলছেন কি আনুগত্য ইয়া আবাফি ইনশা আল্লাহ মিনা আব্বা আপনাকে যে হুকুম দেওয়া হচ্ছে আপনি করুন জবাই করবে পিতা তিনি আনুগত্যের সাথে মেনে নিয়েছেন এভাবেই পিতার আনুগত্যের প্রকাশ দেখে বলছেন পিতা মাতার আচরণ করতেন নবী হয়েছেন আল্লাহর প্রিয় নবী হয়ে গিয়েছেন কিন্তু পিতা মাতার প্রতি দায়িত্ব পালনের কোন ঘাটতি তারা করেননি হাজত আসা সালামের কথা কোরআন কেরেমে বলেছেন ওয়ারামবে ওয়ালেদি হাজত এইসা আলী ইসালাম নিজে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছেন আমার মায়ের প্রতি সর্বোত্তম আচরণ করতে খেদমত করতে সম্মানিত দর্শক এভাবেই কোরআন তাকে চিত্রিত করেছে তবে দুঃখজনক আমরা যখন প্রচলিত ইঞ্জিল দেখতে পাই যখন আমরা প্রচলিত ইঞ্জিল অধ্যয়ন করি তখন আমরা স্বভাবতই দেখি এমন কিছু কর্ম অর্থাৎ এইসা মাসিহের নামে বলা হয়েছে যেটা অত্যন্ত অশোভনীয় হয়তো বক্তির আবেগে বাড়াত বাড়ি করতে যেয়ে জালিয়াতগণ এগুলো বাড়িয়েছেন আমরা দেখি ইঞ্জিলের ভিতরে ইসামা তাকে বলছেন বাড়িতে তো জুস নেই আঙুরের জুস নেই কি করব। তিনি রাগ করে বলছেন হে মহিলা আমার সাথে তোমার কি সম্পর্ক নিজের মহিলা সম্বোধন করছেন বাজে কথা বলছেন বিভিন্ন জায়গায় বারবার একই কথা মায়ের প্রতি অশ্রদ্ধা মাকে এই মহিলা এই নারী ইত্যাদি বলে সম্বোধন করা শুধু তাই নয় এক মাজলিসে তিনি আসেন তার মা বাইরে এসেছেন দেখা করবেন এগুলো করেননি ভক্তির নামে তাকে বড় চিত্রিত করতে যে এই ধরনের জালিয়াতিগুলো তার নামে বলা হয়েছে আল কোরআন কারিমে আল্লাহ এই অবদ্রতার রেওয়ায়ত গুলো করে তিনি উল্লেখ করেছেন ঈসা নামে এর নামে বারেদাতি আল্লাহ বলছেন অন্যতম দিক হলো পিতামাতার জন্য খরচ করা ব্যয় করা পিতামাতার মাতার অন্যতম বিষয় পিতামাতার জন্য ব্যয় করা আল্লাহ কোর আন নির্দেশ দিয়েছেন মানুষেরা আপনাকে প্রশ্ন করছে আমরা কি ব্যয় করবো আল্লাহ এরপরে এতিমদের জন্য দরিদ্রদের জন্য ব্যয়ের খাতগুলো আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিলেন প্রথম খাত পিতা মাতা হাদিস আসছে রসোল্লাহ সালিহাসাল্লামের কাছে এক যুবক এসেছে কিছুটা পিতার বিরুদ্ধে আমার টাকা পয়সা নিতে চান অথবা অন্য বন্য নাই তিনি আমার টাকা পয়সা নিয়ে নেন তখন আল্লাহ রসুল্লাহ আসলাম বললেন আন্তা ও মালুকা লেবিকা তুমি এবং তোমার মাল সম্পদ সবই তোমার পিতা মাতার তারা ইচ্ছা করলে এ থেকে নিতে পারবেন ব্যয় করতে পারবেন তাদের ভরণ পোষণ তোমার তারা প্রয়োজনীয় সন্তানেরা হলো তোমাদের সর্বোচ্চ এবং পবিত্র তম উপার্জন কাদের তোমাদের সন্তানদের উপার্জন থেকে তোমরা ভক্ষণ করো অন্য হাদিসে আয়সি আল্লাহ আনা বলছেন আল্লাহ রসুল সাল আলহিম বলেছেন মানুষ নিজের হাতে উপার্জন করে যেটা কর্ম করে এবং যে উপার্জন খায় এটা হল সবচেয়ে ভালো আর নিজের সন্তান নিজের কাজেই নিজের সন্তানের উপার্জনও নিজের হাতের উপার্জনের মতোই পবিত্র তোমরা তোমাদের সন্তানদের উপার্জন খাবে এবং এটা তোমাদের শুধু বৈধই নয় সন্তানের দায়িত্ব পিতা জন্য ব্যয় করা সম্মানিত দর্শক পিতা মাতার জন্য ব্যয় করা পিতামাতার মাতার করা এগুলোর যেমন দুনিয়ায় উপকার আছে এগুলোর যেমন আখের উপকার আছে পাশাপাশি আরেকটা বিষয় আছে পিতা দোয়া আবু আল্লাহন বলছেন তিনটে দোয়া কবুল হবেই। কোনো সন্দেহ নেই তাতে একটা হল দাওয়াত পিতা মাতার দোয়া সন্তানের জন্য আরেক লো দুল মুসাফির আরেকটু মুসাফিরের দোয়া আরেকটলের বিরুদ্ধে কত কঠিন এর একটা বাস্তব ঘটনা হাদিস উল্লেখ করেছেন সোহে মুসলিম এবং সোহে বখারি তো এসেছে অন্যান্য গ্রন্থের হাদিসে আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম বলছেন আগের যুগে পূর্ব যুগে একজন দরবেশ ছিল তার নাম ছিল জুরাইজ মায়ের কঠিন বিপদে পড়েছিলেন দরবেশ দর্শক সময় হলো ছোট্ট একটু বিরতিতে যাওয়ার তাই বিরতির পরে জুরাইজের ঘটনাটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকুন ওসালাম আলাইকুম ও রাহমাত আমি আপনারা দেখছেন স ডাকুন বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈপুদ্দিন বিলাল মাদ তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্য पृथ्वी अपन निर्वाचित कित बलुबुल माराम आदिल्लाकाम दर्शे हादीस अपन सकें शुरार और जानार जमे सदर आमंत्रण जान देख बलुबुल माराम दर्शे हादीश शुद्म्री बांगलुगुल माराम সম্বন্ধে দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম পিতামাতার মাতার পিতামাতার পিতা দোয়ার বরকত আর পিতামাতার দোয়া যে কিভাবে আল্লাহ কবুল করেন এর নমুনা আল্লাহ রসুল সালাম সালাম বলছেন জুরাইজ নামে এক দরবেশ ছিলেন খুবই বড় দরবেশ ছিলেন আল্লাহর এবাদতবন্দি করতেন তিনি নিজের গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলের ভিতরে একটা খানকা একটা এবাদতগাহ বানিয়ে নিয়ে সেখানে আল্লাহ তাল্লা এবাদত বন্দি করে রাত দিন কাটাতেন একদিন তার আম্মা গ্রাম থেকে এসে তার ওই খানকার পাশে দাঁড়িয়ে তাকে ডাকলেন জুরাইজ জুরাইজ তখন সালাত আদায় করছিলেন সালাত আদায় রতো জুরাইজ বলতে লাগলেন মনে মনে আল্লাহ আমার মা আমাকে ডাকছে আবার সালাতের ভিতরে রয়েছি কি করব। সালাতটাকে শেষ করে মায়ের কাছে দেব। মা চলে গেছেন পরদিন মা এসেছেন ডাকছেন জুরাইজ জুরাইজ তখন সালাত আল্লাহ আবেদ বান্দা আল্লাহর এবাদতের অত রয়েছেন আল্লাহ কি হল আম্মা ডাকছেন আগে সালাদটা শেষ করে নি এরপরে মায়ের ডাকে সালা দেব মা চলে গিয়েছেন পরের দিন আবার আম্মা এসেছেন ডাকছেন জুরাইজকে জুরাইজ তখন তো সালাতে রয়েছে জুরাইজকে ডাকছেন তিনি জুরাইজ জুরাইজ ডাকে সাড়া না দিয়ে তাড়াতাড়ি সালাত শেষ করে সালা দেবে নিয়ত করছে জুরাইজের আম্মা কষ্ট পেয়েছেন মুখ দেখিয়ে দেবে জুরাইজ যত দরবেশ হোক যত বুজুর্গ হোক যত অলি হোক মায়ের দোয়ার কাছে আর কোনটাই খাটে না মায়ের দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে গেছে কি ঘটলো ওই গ্রামে একটা খারাপ মেয়ে ছিল হঠাৎ অবিবাহিত মেয়ের সন্তান হয়ে গিয়েছে গ্রামবাসী এলাকার মানুষেরা উত্তেজিত হয়ে তাকে জিজ্ঞাসা করেছে যে কাটা কে করেছে মেয়েটা বলেছে ওই যে থাকে ওই ব্যক্তি করেছে। গ্রামের লোকজন উত্তেজিত হয়ে আসে খানকায় আক্রমণ করেছে তাকে বের করে এনেছে তার খানকা পুড়িয়ে দিয়েছে তাকে হত্যা করতে উদ্যত হয়েছে জুরাহজ বুঝতে পারেনি কি হলো তারা বলল। যে তুমি না জানার ভান করছো তুমি তো অত্যন্ত গর্ভিত কাজ করছো সালাতে দাঁড়িয়ে গেল একটু সময় দাও আমি সালাতের ভিতরে আল্লাহর আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে মায়ের সাথে হয়েছে তুমি একটা করে আমি তো অন্যায় করিনি তখন আল্লাহ তালা তার অন্তরে বলে দিলেন যে তুমি ওই যে নবজাতক শিশু ওকে যেয়ে প্রশ্ন করো যে ওর বাবাকে ও বলে দেবে জুরাই সালাত শেষ করে গ্রামবাসীকে বললেন রাখাল যে গ্রামবাসীদের গরু ছাগল চড়াই আর ওই দরবেশের খানকায় যে শুয়ে থাকে ওই রাখাল আমার পিতা গ্রামবাসী এই নবজাতক শিশুর মুখে কথা শুনেই বুঝতে পারলো যে जुराइज सत्य आल्लर अलि दरबेश बुजुर्ग तरह से क्षमा चाहलेंल्ला दिए खान का सम्मानित दर्शक आल्लासला हादीस जे जुराइजर भाग्य भलो जे जुराता शुद्ध खराब महिला मुख देख जो कठिन दुआ करतें जुराइज से ही अपराधे पड़े जो आल्लाबादेगतना সম্মানের দর্শক তাহলে আমরা বুঝতে পারছি পিতামাতার দোয়া কত গুরুত্বপূর্ণ কত শক্তিশালী যে দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোন রকমের সন্দেহ নেই বলে রসল্লা সাল্লা কাজেই আমাদের সব করতে হবে, পিতামাতার দোয়া নেওয়া আল্লাহ কাছে নিজের দোয়া নিজে করতে হবে সকল কথা আল্লাহ তালাকে জানাতে হবে আর যদি কারোর দোয়া চাইতেই হয় আমরা অনেক সময় দিনদার নেককার মানুষদের দোয়া চাই আমরা জানি না কার নেকামল আল্লাহ কবুল করেছেন আমরা সবই তো ধারণা করি কারণ আমরা আব্বা আম্মার দোয়া নিতে অবহেলা করি সম্মানিত দর্শক শুধু আব্বা আম্মার জীবিত অবস্থার দোয়াই নয় হাদির শরীফ আরো এর চেয়েও বড় কথা আছে হাদির এসেছে যদি কোনো মানুষ বিপদে পড়ে আরে সেই বিপদের ভিতরে আল্লাহ তা আল্লাহর কাছে পিতা মাতার আল্লাহ তার সেই মহাবিপদারিমান সকলের আল্লাহ আগের যুগের তিন ব্যক্তি দেশ ভ্রমণে বেরিয়েছে এক দেশ থেকে আরেক দেশে সফর করে চলেছে মরু পার হচ্ছে পনুপ্রান্তর পথে হঠাৎ বৃষ্টি এসেছে তারা কোথায় আশ্রয় নিবে তাড়াতাড়ি গল্প করছেন হঠাৎ উপর থেকে একটা পাথর গড়ে এসে তাদের গুহার মুখে পড়ে সম্পূর্ণ মুখটা বন্ধ হয়ে গেল তিন বন্ধু পাথর সরানোর কোনো উপায় পেলেন না তাদের জীবন তো কবর হয়ে গেল অসহায় যে তিন বন্ধু একটু আগে জীবনের স্বপ্ন দেখছিলেন এখন তারা নিশ্চিত মৃত্যু অনুভব করছেন জীবন নিয়ে বেরিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই এই অসহায় মুহূর্তে তারা পরস্পর বললেনা বেআর আমলিনা আমা আসো আমরা আল্লাহ তাল কাছে দোয়া করি ওসিলা দিয়ে দোয়া করি আমাদের জীবনের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করব। जीवन जे नेक आम टा के कबुल हर बेपर सबसे बस आशा करीरको नेक आमिला दुआ करब सम्मानित दर्शक तीन बंधु पर्याय्रमे दोआा करते शुरू कर लोआ करते लगलें वृद्ध पिता माता के लिए मरुभूम पास बस करतमार परिवार सतान पिता माता मरुभूमिर पास बस करतम আমার পেশা ছিল পশু চড়ানো আমি প্রতিদিন সকালে উঠ গরু ছাগল নিয়ে বেরিয়ে যেতাম মরুভূমিতে পশুগুলোকে ছেড়ে দিতাম তারা সেখানে বিকালে সন্ধ্যায় সেগুলোকে নিয়ে ঘরে আসতাম সেগুলো দহন করতাম সেই দুধ নিয়ে ঘরে যে আমি আব্বা আম্মা এবং আমার পরিবার সন্তানদেরকে পান করাতাম এই দুধই ছিল আমাদের প্রধান খাদ্য আল্লাহ আমি কোনোদিন আমার আব্বা আম্মাকে আগে দুধ না খাইয়ে দুধ না পান করিয়ে আমার পরিবারকে পাত্র ভোলে দুধ নিয়ে যখন ঘরে ঢুকলাম তখন রাত হয়ে গিয়েছে দেখি আব্বা আমাকে ঘুমিয়ে পড়েছেন আব্বা আমাকে হঠাৎ করে ডাকবো বৃদ্ধ মানুষ ঘুম থেকে উঠে কষ্ট পাবেন এটাও আমার ভালো লাগলো না আব্বা আমার কষ্ট হবে म दूधपान कर सन्तान खाब सतान गो कहते कानते घूमिए पड़ल बसम सकाल हम अब्बा उठलें तीन अब्बा के दूध पान करिए सन्तान देखे दिल्ल तुम्हें खुशी करते कष्ट ना दी तुम्हें खुशी हा तीन सारा जेगे सन्तान देर कान्ना सहयोग खेदमतर बस रतर आम तुम कबुल जो करो आए आल्लामिल আমাদের আজকের বিপদটা কাটিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে পাথরটা খানিকটা সরে চলে গেল সম্মানিত দর্শক এভাবেই আব্বা আম্মার খেদমতের মাধ্যমে আল্লাহ কিভাবে দোয়া কবুল করেন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক আমরা এর আগে আলোচনা করেছি যে ব্যক্তি পিতা মাতার খেদমত করে আল্লাহ তালা তার দুনিয়াতে বরকত দান করেন তাকে বিপদ দেন না তারপরেও যদি কোনো বিপদে পড়েন কোথাও যেতে হবে হবে হবে না, না না দৌড়াতে করতে আপনি শুধু আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ জীবনে অনেক কষ্ট করে অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে আব্বার জন্য এটা করেছিলাম আম্মার জন্য এটা করেছিলাম আল্লাহ দুনিয়ার কোন সম্মান মর্যাদা সুনামের জন্য করিনি তোমাকে খুশি করতে করেছিলাম তুমি যদি কবুল করে থাকো তাহলে আজকের বিপদ কাটিয়ে দাও ইনশা আল্লাহ পিতা করলে আল্লাহ আয়াতে শুধু পিতা মাতার কথাই বলা হয়েছে তবে আল্লাহ তালা অন্যান্য স্থানে যে ওসিয়তটা করেছেন একই ওসি বিভিন্ন স্থানে বারবার বিভিন্ন বাসাই করেছেন সেখানে পিতা মাতার পাশাপাশি আত্মীয় স্বজনের ক্ষেত কথা বলেছে কারণ ইসলাম ইসলামী শরিয়াতের মূল উদ্দেশ্য হলো মানুষের সংরক্ষণ হেফাজত দুনিয়ায় মানুষের যান মাল ইজত সম্ভ্রম শান্তি সংরক্ষণ করা প্রথম ব্যক্তি এরপরে পরিবার এরপরে মানব সমাজ সভ্যতা যেটা আমরা পরস্পর ক্রমান্বয়ে দেখতে পাবো আল্লাহ তালা রসিয়ত ভিতরে পরিবারের প্রথম পিতামাতা আর পিতামাতাকে মাতাকে কেন্দ্র করেই তো আত্মীয়তা এই জন্য পিতা মাতার পাশাপাশি আত্মীয় স্বজনের বিশেষ করে রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনের কথা তাদের সম্পর্কটা রক্ষা করার কথা মে এবং হাদিস সহে বলা হয়েছে যেটা আমরা আলোচনা করব ইনশা আল্লাহ তবে এ পর্ব নয় আগামী পর্বে এ পর্বের সময় শেষ হয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে আগামী পর্ব পর্যন্ত ভালো রাখুন এই দোয়া করে أسكر بروشش كرسي سبحانك اللهم وحمدك أشهد أن لا إله إلا أنت أستغفروك وأتوب إليك وصلى الله على محمد النبي الامي وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته سبحانك وبركاته In our lives, our lives, our lives, our lives The human being of this year is a soul And he will not be in the soul of the human dialysis, the rock of the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 ডোনন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আলড্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপি রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড বিআইসি কোড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 जारणलम सारा विश्व जनप्रिय हो मौलिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सतंगी